বনের আমার আসসালাম আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো রোজা রাখার জন্য উত্তম সাহারি হলো খেজুর রোজা রাখার জন্য তিনি নবী করিম সাল্লাম করেছেন রোজা রাখার জন্য উত্তম সাহারি হল খেজুর এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই নিজ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পাওয়া যায় দুই शेख अलबानी रहा हादीशी सम्मानित भाई पासी मुसलिम व्यक्तर रोजा रखार जन उत्तम सहारी हल खेजुर तजूर दिए अथवा खेजुर सहकारी सहारी खा মোস্তাহাব বা উত্তম কিন্তু এই সুননাথটি হতে অনেক লোকই বেখেয়াল এবং তারা মনে করে যে খেজুর শুধু রোজা ইফতার করার জন্যই সুননাথ বা বরকতময় ফল যে এই রোজা আমরা রাখবো তো খেজুর খেয়ে আর রোজা ইফতারই করবো তবুও খেজুর খেয়ে যদি খেজুর থাকে কোনো অজেব বা ফরজ নয় তবে এটা হচ্ছে উত্তম বিষয় দুই খেজুর হলো একটি কল্যাণ করি খাওয়ার বিষয়টি হলো কল্যাণের উপর কল্যাণ লাভ করা কিংবা বরকতের উপর বরকত লাভ করা বরকতের উপর বরকত লাভ করা এই জন্য বলছি যে সাহারি খাওয়াটা হচ্ছে একটি বরকতের বস্তু সাহারি খাওয়া বা সময় পানাহার করা একটি বরকতের বিষয় আর তার সঙ্গে সঙ্গে যদি খেজুর ফল খায় অর্থাৎ কল্যাণের উপরে কল্যাণ লাভ করা হলো বা মঙ্গলের উপরে মঙ্গল পাওয়া গেল সম্মানিত আমার সম্মানিতা বোনেরা আমার তিন সাহারি খাওয়ার বিষয়টি অন্যান্য এবাদত ও সৎকর্ম সম্পাদন করার কাজে সহায়ক হয় তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন সর্বদা সাহারি খাওয়ার বিষয়ে থাকে তবে সাহারি খাওয়াটা কোনো অজীব বা ফরজ নয় অনেক মানুষ হয়তো মনে করে যে সাহারি খেলাম না তাহলে হয়তো রোজাই হবে না আমার না আপনি যেহেতু নিহে করে ফেলেছেন রাত্রে মগর বাদ বা এশার পূর্বেই বা এসার পরে আর ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বেই নিয়ত করেছেন যে এই যে ফজরের পর যে দিনটি আসছে সেই দিনে আমি রোজা রাখব এই নিয়ে যেহেতু আপনি করে ফেলেছেন এটি আপনার জন্য যথেষ্ট আপনি সাহারি খান আর না খান আপনার রোজা সঠিক হবে তবে সাহারি খাওয়াটা উত্তম সাহারি খাওয়া ভালো সাহারি খাওয়া সুন্নাত সাহারি খাওয়া কল্যাণ লাভের একটি উপাদান তাই সাহারি খাওয়ার প্রতি খেয়াল রাখা দরকার এবং সেই সাহারির সঙ্গে যেন কিছু খেজুর থাকে तो बसि खाद्य ग्रहण के मध्यमे जमन सहारी खावा तेम ही अल्प खाद्य ग्रहण के मध्यमे सहारि खा स खेजुर खार मध्यमे सहारि खा सेकम भानी पान करार्ध्यमेता तब खेज दिए अथवा खेजुर सहकारे सहारि खा विषय हलो सर्वोत्तम सहारी কিন্তু অনেক মানুষকে দেখা যায় যে সাহারি খেতে খেতে একেবারে ধরেন সাহারি খাচ্ছে তো এই ভাবে রোজা হবে না সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত বোনের আমার ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বেই পানাহার স্টপ করে দিতে হবে রোজা রাখার জন্য আর যদি ফজরের আভা প্রকাশ হয় আজানো হয়ে গেল ফজরের নামাজও হয়ে গেল আর আমি সাহারি খাচ্ছি তো এইভাবে রোজা হবে না আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে ইসলামের সঠিক শিক্ষা মোতাবেক সঠিক পন্থায় রোজা রাখার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবারাকাত